হেদায়তর করে না আমরা যা মা ফেলে হাজির হয়ে সসালাম রহমতুল نحمد রসল্ল على রসুল করিম জিন্ন ইন সদক শহ এই যে মহলে জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে মুক্তি দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোরআন হাদিসের মাজলিশ আলে মোলাম্মের মাজলিশ মোমেন মু মাজলিশ এর মধ্যে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন এর জন্য সুক্রিয়া তার আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ অনেকের কাছেই মাহফিলের দাওয়াত পুষতে সবাই কিন্তু আসতে পারে নাই কত কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে কেউ বা বেহুদাক গল্প গুজাবের মধ্যে কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না কষ্টও লাগে না তা সত্য কপালে আসতে পারে কপলপরা চাটকি না আড্ডা তো একটু পরেই শুরু করতে পারব মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কু আল্লাপাগের বান্দা বহু দূর দূরান্তর থেকে কোস্তকলে শিকার করে সব কিছু বাদ দিয়ে মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহাক রা পারতাম না যে আসার বসার বলা সোনার তৌফিক দান করছেন বেজান না খুশি যারা আমরা খুশি হইলাম খুশির সাথে আর একবার বলি আলহামদুলিল্লা আল্লা ফুল আলম ইচ্ছা করলে পঞ্চাশ লক্ষ কেন পঞ্চাশ কুটি ন্যাক দিয়া দিতে পারেন যেহেতু মা ফিল আমাদের আমার পর্দায় মা বোনেরা জীবনে বহু সময় নষ্ট করছেন গল্প আড্ডা টেলিভিশনের ড্যান্স গান শোনার ভিতরে জীবনের বহু সময় অতিক্রম করছেন আমার অনুরোধ থাকবে দুনিয়ার সমস্ত থেকে নিজেকে হেফাজত করে ঘরের যে কোনো এক জায়গা বা নিরিবিরি জায়গায় বসে যান খুব খেয়ালের সাথে কিছু কথা শোনার চেষ্টা করেন হতে পারে একটা কথাও যদি আপনার অন্তরের মধ্যে বসে যায় একটা কথার উচিলে আপনি একজন আল্লাহ হয়ে যেতে পারেন ঠিক না যাই হোক কথা সংক্ষিপ্ত বেশি সময় কথা বলব না খেয়াল সাথে কিছু কথা শুনবো আমি যেম মাতিন। আল্লাহ আল্লাফাক রবুল আলমিন মানুষকে কেন সৃষ্টি করছেন তার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ নিজেই বয়ান করেন তোমাদেরকে আমি সৃষ্টি করছি কেন আমি এখানে কেন উদ্দেশ্য ব্যক্ত করছি বয়ান করার জন্য নসিহাত করার জন্য আসছি আপনারা এখানে আসছেন কেন নসিহাত শোনার জন্য আসছি আমল করার জন্য আসছি গুনা খাতা করার জন্য আসছি আমি আসার উদ্দেশ্য বয়ান করছি আপনাদের আসার উদ্দেশ্য আপনারা প্রকাশ করছেন জিন্ন ইনসা ইন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই হা একমাত্র আমার এবার জন্য আমি প্রথম তর্জমা করছি করি নাই হা করছি নফির পরে স্পাত না বাচকের পরে হা বাচক এতে কথার মধ্যে মজবুত হয় যেমন আমি যদি বলি এখানে আমি আসছি বয়ান করার জন্য তা বয়ান তো একটা উদ্দেশ্য আসেই অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে কিন্তু আমি এইভাবে যদি বলি আমি এখানে আসি নাই শুধু আরসি বয়ান করার জন্য তার মানে বয়ান ছাড়া দ্বিতীয় আর কোন উদ্দেশ্য আমার মধ্যে নাই শুধু উদ্দেশ্য বয়ান করা আল্লাপাক বলতে পারতেন খলাক্তুল জিন্নওয়াল ইনসা আলি আবুদন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি এ জন্য এইভাবে বলতে পারতেন কিন্তু আল্লাপাক কিভাবে বলছেন অমা খলাক্তুল ইনসা। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই যেমন আল্লাহ কোন ইলাহ নাই কোন ইলাহ নাই ইলাহা। নাই কোন উপাস্য উপাস্য বলা হয় যার কাছে মানুষ নিজের মাথাকে ঝুকাইয়া দেয় তার সন্তুষ্ট অর্জন করার জন্য মানুষ চেষ্টা সাধনা করে কেন মানুষ মনে করে এর মধ্যে কোন একটা শক্তি আছে পাওয়ার যদি সে আমার রাজি খুশি হয়ে যায় তা আমার এই জিনিস ফল পেয়ে যাবে এই উপকার হবে তাকে কি বলা হয় ইলাহ বলা হয় ইলাহ ইলাহ খুব ভালো মতো লা লাহা ইলা এমন এক শব্দ যার মধ্যে ইলাওরাও আছে। ইলা বলতে উভয় কি বুঝায় বা তেল কেও বুঝায় হক কেও বুঝায় ঠিক না লা রামায়ণ এক ইলা গণেশ এক ইলা দেবী এক ইলা দেবী এক ইলা ইলা কারণটা কি? যদি আপনি একজন হিন্দুকে প্রশ্ন করেন তুমি কালীকে কেন পূজা করো তার সন্তুষ্ট অর্জন করার জন্য তুমি তার সামনে মাথা কেন নত করো তখন হিন্দু ব্যসারা জবাব কি দিবে আপনি কি জানেন না কলেরা বসন্ত যে কোনো বিপদ আপাত থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা এই কালীর মধ্যে আছে এই ক্ষমতা কার মধ্যে মধ্যে আছে। আছে। যদি আমি কালীকে সন্তুষ্ট করতে পারি আমার আর ডাইরিয়া হবে না আমার আর বসন্ত হবে না আমার আর বিপদ আপাত হবে না এই বিশ্বাস একজন হিন্দুর মধ্যে থাকার কারণে একজন মানুষ নিজের হাতে কালী তৈরি করে তার সামনে মাথা করে দেখবেন প্রত্যেক হিন্দুর দোকানে এরকম হাতির মতো একটা মাথা ওই মূর্তিটার নাম হলো গণেশ গণেশ আছে যদি আমরা প্রশ্ন ভাই তুমি গণেশকে রাখলা কেন পূজা করো কেন সে জবাব দিবে ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে আসে যদি আমি গণেশকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমি ধনী হয়ে যাব গরিব থাকবো যদি প্রস্তুত হন তুমি সরস্বতীকে কেন পূজা করো সে বলবে বিদ্যা দেয়ার ক্ষমতা সরস্বতীর কাছে আসে বিধায়ী আমি সরস্বতীকে পূজা করি কি বুঝলেন ভাই যে কোন একটা ক্ষমতা তার মধ্যে আছে বিদায় তার সামনে মাথা নত করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য তাহলে কি হবে ওই ক্ষমতার প্রয়াগ করবে এর জন্যই কাবা শরীফের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল ওরা এক একটা মূর্তিকে এক এক দায়িত্ব দিছে ম্যাক দে আর এই মূর্তি বৃষ্টি দেয়ার দায়িত্ব সূর্য এক বিশাল খোদা চন্দ্র এক দেবতা অর্থাৎ তাদের মধ্যে কি আছে ভাই এই মোবাইল ফোন এমন এক গবাইছে এই কজবে বয়ান করতে পারি না ঠিক না আল্লাফা রব্বুল আলান কার মধ্যে কোন শক্তি নেই কার মধ্যে কোন শক্তি নাই খুব ভালো বুঝবেন ইলা শব্দের অর্থ যদি বুঝে থাকেন তাহলে কত ইলামরা ইলা আমরা ইলা যার মধ্যে ক্ষমতা আছে যাকে মানুষ মালিক মনে করে সেই মালিকের কথা যে মানে কথা ঠিক না তাকে বলে গোলাম যার কথা মানে তাকে বলে ইলা যে ইলার কথা মানে তাকে বলা হয় কি গোলাম গোলাম যার কথা মানে তাকে কি বলা হয় ইলা যার কথা মানে তাকে বলা হয় ইলা যে মানে তাকে বলা হয় গোলাম কি কথা ঠিক না এখন আমরা কি বললাম লা ইলাহা আমরা মানিনা মানিনা লাশ মানি না সরস্বতী মানি না কারোর মধ্যে কোন ক্ষমতা আছে এইটা বিশ্বাস আমরা করি না জান্নাতে দেওয়ার মালিক আল্লাহ জাহান্নাম থেকে নাজাদ দেওয়ার মালিক অন্য কেউ না একমাত্র আল্লাহ ছেলে দেওয়ার মালিক অন্য কেউ না একমাত্র আল্লাহ জীবন দেয়ার মালিক একমাত্র আল্লাহ অন্য কেউ না কাউ কি কোন ক্ষমতার অধিকারী মনে করি না সব নফি করছি, নাই খালি হয়ে গেছে এখন কি করছি খালি করছি নাই মধ্যে। কিছু নাই পাত্র খালি লাচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই নাই নাই নাই নাই কার কথা মানি না কাউকে মোহাম্মত করি না কেউ আমার মাহবুব না কারোর কথা আমি শুনি না কাউকে শক্তি তার মানি না কাউকে মৃত্যুর আর নিয়ম কি কোন জিনিসের মধ্যে কিছু রাখতে গেলে ওই জিনিসের মধ্যে যা কিছু আছে তার দূর করতে হবে পাত্রের মধ্যে আপনি কোনো জিনিস রাখবেন প্রথম কাজ কি ময়না পরিষ্কার করো তারপর রাখো কথা ঠিক না ময়লা পাত্রের মধ্যে কিছু রাখা যায় না এর জন্য আমি প্রথম পাত্রকে পরিষ্কার করলাম পরিষ্কার এখন তোমার পাত্র মধ্যে কি বসা বসাও আল্লাহ আল্লাহ প্রথম যদি আপনি নফি না করে বসা। যদি পাত্রের মধ্যে সমস্ত দুধ ময়লা হয়ে যাবে নাপাক অবস্থায় পানি রাখলে সব অপবিত্র হয়ে যাবে লা ওই ইল্লা গুরুত্ব তোমার মধ্যে না জীবন কিনা অর্থ বুঝি না বিল্ডিং কিছু না টাকা আমার ছাতা স্ত্রী আমার কাছে নাই না বাদশাহ আছে না প্রাইম আছে না আমার দল আছে কিচ্ছু নাই আগে ফানা হ এই কারণে সম্পর্ক নেই ছেলে তুমি কি কলমা পড়ছ মানস না আব্বু আচ্ছাল আমি গেলাম তুমি থাকো খুব ভালো মতো কিভাবে সাফ করছে এরকম হয় না আমাদের মধ্যে কারণটা কি ভাই কলেমাকে এমন ভাবে বসাইছে যে কলম খালি কিচ্ছু না কাল ক্লিয়ার পরিষ্কার শুধু আছে এর জন্য সবই পারছে কিন্তু আমরা ওই ভেজাল ঢুকাইবে ময়লার মধ্যে ইল্লাহ করে ময়লার মধ্যে ময়লার ময়লা সব গালত হয়ে যায় সব বেজাল হয়ে যায় সব ভেজাল কিছু না সব ফানা করে দেন অন্তর থেকে বের করে দেন এর জন্য নবী আল্লাহ তু আসালাম ফারমান কি থাকতে থাক তোমার তো লাইলে হিলা জিকির তুমি এবার কিভাবে করব ইলা। ইলাহ যার মধ্যে কি আছে ভাই শক্তি আছে কি আছে ভাই জোরে বলেন তাকে কি বলা হয় যার করে তাকে বলা হয় ইলা যার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে তাকে বলা হয় ইলা কি ঠিক না কিন্তু আমাদের ইলাকে একমাত্র আল্লাহ কি ইজুজ যার অস্তিত্ব সব সময় জন্য আছে এক সেকেন্ডের জন্য তার অস্তিত্ব বিলীন হয় নাই হবে না সিফাতিল কামালিয়া আল্লাহ কি জিনিস আল্লাহকে আগে বলা হয় যার অজু সবসময় কোন অবস্থাতি তার অজুর থেকে তিনি কোন অবস্থাতে না কামালিয়া আল্লাহ এমন সত্তা যে সমস্ত সিফাত তার মধ্যে একত্রিত আছে সমস্ত গুণে তিনি গুণান্বিত সমস্ত গুনে কি জোরে বর সমস্ত গুনে অনেক গাধান সুবাহ আল্লাহ রেফদ রহমান আল্লাহ ফেফদ রাহিম আল্লাহ রক সেফদ আকবর আল্লাহ রেফদ কিন্তু যখনই আল্লাহ তার মানে সমস্ত সিফাতের সাথে তাকে ডাকা হলো আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ রহমান যখনই বলছি আল্লাহ তা সমস্ত সিফাত তার মধ্যে চলে আস অনেকে আবার আল্লাহ জায়জ মনে করেন দাদা আল্লাহ কি বলেন আবিদুর রহমান ঠিক না যাই হোক লাহা ই ঠিক এখানে আল্লাহাক এইভাবে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি এবার আসেন আমাদের সৃষ্টির উদ্দেশ্য একমাত্র জোরে বলেন এর বাহিরে কিছু করার সুযোগ আমাদের নাই। সোজা হিসাব কিতাব যদি মোমেন হয়ে থাকেন তাহলে এবাদতের বাহিরে কিছু করার সুযোগ মোমিনের নাই কোন অবস্থাতেই নাই কিচ্ছু নাই বলতো ব্যবসা খাওয়া ঘু এবার চলাফেরা করা এবাদত চাকরি করা এবাদত কারণ কাসবুল হালালে ফারিজাত হালাল কামাই করাও অন্য অন্য ফরজের পরে একটা ফরজ তাই নয় আমার নবীলা থেকে পরিবার পরিজনের জন্য যে খরচ হয়েছে কেয়ামতের ময়দানে মিজানের ফল্লা সর্বপ্রথম আল্লাফ রব্বুল আলমী সেই আমল নামায় সেই ন্যাটকে ওজন করবেন তাহলে পরিবার পরিজনের জন্য খরচ করা যা হালাল রুজি কামাই করার জন্য কি কামাই করার জন্য ষোলো বাহমাতের মধ্যে বারো ময়দানে যারা সত্য ব্যবসায়ী সৎ ব্যবসায়ী তাদের হাসর হবে মান নিক ও নবীদের সাথে সিদ্দিকদের সাথে তাহলে ব্যবসাও কি ভাই জোরে বলেন কি স্ত্রীর সাথে মেলামেশা করা সে একদিনের মাধ্যমে জানতে পারলেন তার বন্ধু আজকে তিন দিন পর্যন্ত উপবাস অনাহার কিছুই খায় না পায় নাই দু নাই তার ওই বিকালাঙ্গ স্ত্রীকে বলো বিকালাঙ্গী পার হইয়া যাব কিভাবে যাও নদীর পারে গিয়া বলিও আল্লাহ তুমি তোমার ওই বন্ধুরা তোমার ওই অলির উসিরা নদী পার করিয়া দাও যে চল্লিশ বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করেনি স্ত্রী আসতে হয়ে গেছে সে আমার স্বামী ব্যবহার করে সে বন্ধু তার এই স্বামী যে একজন অলি এই বিশ্বাস তার মধ্যে ছিল আসলে নদীর পাড়ে গিয়া বলতেছে আল্লাহ তুমি তোমার ওই বন্ধুরুসিল আমাকে নদী পার করে দাও যে ৪০ বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই আল্লাহ কি ক্রিস্মা নদীর পানি শক্ত হয়ে গেছে পার হয়ে চলে গেছে গিয়া দেখে আসলো। তার বন্ধু তিন দিন পর্যন্ত খানা খাওয়াইলো এখন বলতেছে আমি নদী পার হব কিভাবে তিনি বলছেন নদী পার হয়ে আসতো কিভাবে এই কথা বলিয়া বললে যাও এবার নদীর পারে গিয়া বলিও হে আল্লাহ তুমি তোমার ওই বন্ধুর উচিরা নদী পার করিয়া দাও যে চল্লিশ বছর পর্যন্ত খানা খায়নি বলতেছে মাওনা তুমি তোমার ওই বন্ধুরুসিল নদী পার করে দাও যে চল্লিশ বছর পর্যন্ত খানা খায়নি আল্লাহ রাখি কিনিস মা নদীর পার হয়ে গেছে এখন আবার লামুজাহ বলবে যে দেখছো কত ও গাধা তুমি কি বোখার মধ্যে গুহার মধ্যে আটকা পড়ছে পাথর তখন তারা তিনটা ওসিলা করে দোয়া করছে আল্লাহ তিন ওসিলায় তার পাহাড় কে ভাগ দিছে পাথর কে দিছে হাদিস পরো নাই হ্যাঁ সেই তারিখ আসতে কোনো নৌকা পায় না বোখারির মধ্যে আর আমতায় নৌকা পায় না বাস ওই ব্যক্তিরা বাক্স বানাই নদীর মধ্যে সাইডে দিছে আল্লাহ তুমি তার কাছে পুছা দাও আমাকে বলতো মিথ্যা কথা বলতে অথবা বুখারের অপনারা যখন এই কেসটা বলতেছি আমি দেখছি সে মধ্যে কেমন কেমন লাগতেছে যখন বুখারের অনেক বুকের মধ্যে আজকের ব্যাপার যদি বনি ইসরায়েলের মানুষের মধ্যে কারামত হতে পারে বনী ইসরা বোকা উঠা তা হাদিসের কেতাব পর মোতালা করো এরপর মানুষকে গোমরা করো আগে গোমরা করো কেন কি কথা ঠিক না ঘটনা তাই এবার স্ত্রী বলতেছে তব মনে রাখতে হবে সবসময় মিথ্যাও হতে পারে না। এরপরে স্ত্রী আইসে স্বামীর কাছে বলতেছে যে স্বামী বুঝলাম না ঘটনা খুঁজলাম না তুমি এক মিথ্যা শিখাই দিয়েছো তুমি আমার স্বামী আমাকে ব্যবহার করো কি আমার সামনেই খানা খাইলো আমার বলে চল্লিশ বছর খানা খায় নাই এর ভেটটা কি বলে আমিও মিথ্যা বলি নাই আমার বন্ধুও মিথ্যা বলে নাই এখানে রহস্য আর আছে কি রহস্য চল্লিশ বছর আগে শায়ক বসলেন যাহা কিছু করিজাই মামলার জন্য করিও কিসের জন্য মুখ বন্ধ করেন বলেন কিসের জন্য রেজায় মারেজায়ওলার হুকুমের বাহিরে কিছু আমি করব না এই করছিলাম তোমাকে বিবাহ করছি তোমার সাথে মেলামেশা করছি তুমি ভাবছো কি আমার নিজের চাহিদার কারণে না আল্লাহ তোমরা আল্লাহ যদি হুকুম না আমি কোনদিন স্ত্রী ব্যবহার করতাম না আমার বন্ধু নিজেকে বাঁচাই রাখার জন্য খায় না আল্লাহাক বলছো কুলু অশ্রাবু তোমরা খাও এবং পান করো যদি আল্লাপা খাওয়ার এবং পান করার হুকুম না করতেন খোদার কসম আমার বন্ধু শুধু হাতির মতো জল হস্তির মত জানোয়ারের মতো স্বাস্থ্য বাড়াবার জন্য গোস্ত বাড়াবার জন্য এক খানা না। আমরা তো শুধু হাতির মতো স্বাস্থ্য বাড়াবার জন্য খানা খাই জল হস্তির মতো স্বাস্থ্য বাড়াবার জন্য খানা খাই কিন্তু আল্লাহওয়ালা তারা খানা খায় নিজেদের হায়াতকে বাড়াবার জন্য স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য কেন স্বাস্থ্য সুস্থ না থাকলে তার মধ্যে ন্যাক বেশি হবে ওই হায়াত নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে তার মধ্যে গুণাও বেশি হবে তাহলে আমাদের কথার ভেদ কি আমাদের কথার ভেদ ওই কথা ছিল আল্লাহ তোমার ওই বন্ধুরাই তুমি পার করে দাও যে চল্লিশ বছর আমার বন্ধুর কথার ভেদ ছিল আল্লাহ তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করে যাও নিজের চাহিদা মিটাবার জন্য খানা পিনা করে নাই বরং তোমার হুকুম রক্ষা জন্য খানা পিনা তুমি তার উসিলায় নদী পার করে দাও দেখছেন মোমেনের প্রত্যেকটা জিনিস এ এর জন্য আমার দাদা যান বলতেন আব্বাজান বলতেন কে সহি দরজা রাখছো দরজা কেন রাখছে সুন্দর দেখাবে আলো আসবে বাতাস আসবে এর জন্য না কিন্তু নিহত এইটা করো আমি কেন দরজা কাটলাম আলোতে ক্রমশই পড়তে পারবো আমি দরজাদি দিয়ে আলে মোলাম রাস্তা দিয়া যাবে তাদের চেহারা দেখব আমি আলো দিয়া দেখব কখন সাদেক হইতেছে তুমি এই নিয়াত যদি করো তাহলে তোমার আলো বন্ধ হবে না বন্ধ হবে কিন্তু অতিরিক্ত সবসময় সব হইতে থাকবে তুমি খাইতেছো খালি হাতির মতো মোটা হওয়ার জন্য না নিয়াত করো আমি খাইতেছি পান করতেছি আমার স্বাস্থ্য ঠিক না থাকলে আমি এবাদত করতে পারবো না জাহাজ করতে পারবো না লড়াই করতে পারবো না আমি অন্যের মোকাবেলা করতে পারব না এর জন্য আমার সুস্থতা দরকার আছে অন্যের মোকাবেলা করার জন্য যত লোক পা খানা খাবা প্রত্যেক লোক মায় আমরা খানা খাই খালি হাতির মতো স্বাস্থ্য বড় করার জন্য গরুর মতো না এটা মোহামিনের তবিয়াত কেন ঘুমাই কেন ঘুমাই স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য ইা লুকা লুকাত তার ঠিকানা জাহান্ন হালাল রুজি কামাই করি সবাবের কাজ করবো সৎগা করব। আমার বাচ্চারা হারামির দিকে যাবে না দুনিয়ার দিকে মুখাফিখি হবে না কারোর কাছে দরপাই হবে না বাস এর জন্য কামাই করেন সব সব আপত্তি নেই কিন্তু খবরদার হারাম ঢুকানো যাবে না ঠিক না শক্তি কেন কামাই করি অন্য মোকাবেলা করার জন্য সংগ্রাম করার জন্য প্রতিবাদ করার জন্য কি কথা ঠিক না ভাই নাহলে খালি বাঘের মতো হাতির মতো সত্যি কারণ গাছ টানার জন্য হ্যাঁ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হাঁটিয়া হাটিয়া জিকিরের ময়দানে যেতে হবে আমাকে হালকা জিকিরে যেতে হবে জামাতে যেতে হবে এরকম বহুত কাজ আছে কি নাই র আমাদের কাজ কি ভাই বলেন কি অন্য কোনো কাম কি চব্বিশটা ঘন্টা এবাদত ঘুমাইছেন ঘুমান দোয়া পড়িয়া ঘুমান জিকির করতে করতে ঘুমান আপনাদের ঘুমাই গেছে ফেরেসটা কলম অফ তুই কি দেখোস না আমার বন্দা যতক্ষণ সজাগ ছিল ততক্ষণ জিকির জারি ছিল আমার বন্দা এখনো সজাগ থাকলে এখনো জিকির করতো আমি মাওলায় তারপরে ঘুম জারি করে দিছি ও ঘুমায় গেছে ও ঘুমায় গুমায় তোর কলমকে ঘুমাই শোনা হয়েছে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় বলো আপনারা কি ভাবতেছেন ওই যে বড়লোকরা দুনিয়া দাররা খুব আরামে আছে নাকি আরে ভাই আমার গরিব আমার মাওলাকে কোন সময় একবার আল্লাহ আমরা গরিব জানেন আল্লাহ হাকিকত কি এদের মনের মধ্যে শান্তি চাকি আল্লাহ আল্লাহ কুলুক দুনিয়ার কিছুর মধ্যে শান্তি নাই বিল্ডিং এর মধ্যে জোরে বলেন গাড়ির মধ্যে কার্পের মধ্যে না মিনিস্টারের মধ্যে না ওসির মধ্যে না এমপির মধ্যে না প্রেসিডেন্টের মধ্যে কিছুর মধ্যে শান্তি নাই শান্তি তো মাওলার জিকিরের মধ্যে কিসের মধ্যে মাওলার জিকিরের মধ্যে মজা এত মজা বুঝবা কিভাবে তোমাদের লাইনেই নেই তুমি ঘুমের মধ্যে মজা আর একজন প্রেমিক সে প্রেমাস পদের অপেক্ষায় সারা তো দাঁড়াইয়া থাকার মধ্যে মজা পায় তুমি বুঝবা কিভাবে তোমার মধ্যে তুমি বুঝবা কিভাবে তুমি কিছু ভোগ কইরা মজা পাও আর সব কিছু ত্যাগ করা মজা পায় আছে কি নাই রে বাবা যেমন জোলায় খা দেখছি নিজের গলার হাটটা সিঁড়ে তাকে দিয়ে দিত তোমার ইউসুফ খবর আমার কাছে আছে অমনি নিজের চুরি খুইলা দিয়ে দিত তোমার ইউসুফের সন্তান আমি নিতে পারি কোন রকমের খবর পুষাইলি হইলো কথিত আছে আর উনি ত্যাগ ত্যাগ ত্যাগ উনার ত্যাগের মধ্যে মজা তোমার ভোগের মধ্যে মজা হালাত তো ভিন্ন কি কথা ঠিক না বাসী সারছে সবকিছু সারছে টাকা নাই পয়সা নাই নিঃশ রাস্তার পাশে বসিয়া রাস্তার পাশে কি কথা ঠিক না সে ত্যাগের মধ্যে মজা পাইছে তুমি ভোগের মধ্যে মজা পাইছ তুমিও দেখবা তোমারও ত্যাগের মধ্যে মজা যতক্ষণ পর্যন্ত আশেখ না হইতে পারবা ততক্ষণ পর্যন্ত মজা পাব এর জন্য আশেকার আশেখদের সম্পূর্ণ মোজাহ ভিন্ন তাদের খেয়াল ভিন্ন চলা ভিন্ন তাদের চলাফেরা সম্পূর্ণ ভিন্ন কথোপাকথন সব ভিন্ন বাবার মৌমেন দুনিয়ার মধ্যে থাকে বাইন গাছের কিসের মধ্যে। থাকে কিন্তু না থাকে রাস্তার মজলিসের মধ্যে তোমার সাথে একই সাথে মৌমেনরা চলাফেরা করে এই দুনিয়ার মধ্যেই থাকে কিন্তু কলমের মধ্যে দুনিয়ার মোহাবা ঢোকে না থাকে দুনিয়ার মধ্যে সবই সমান কিন্তু তাদের হালাত ভিন্ন যদি বাবারে মৌমেনতের মদার আল্লাভ মওলার দেখে যাইতে অলি দেখে এত দাম দিয়া দিবেন যা চিন্তাও করা যায় না তেয়ামতের মধ্যে আল্লাভের মোমেন বান্ধবান্ধী উঠবে তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে মাথার মধ্যে আল্লাহ করিয়া দিবেন যার কোনো চিন্তা করা যায় না আল্লাহাক নব্বুল আলম অপদস্ত অপমান তুদুলের কথা নিজে কালবে পাকের মধ্যে ফরমান তাদের নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে দৌড়াই বাবা আ কম আহ তা খাবরদার খাবরদার আমার মাওলায় কয় এই মাওলাকে পাওয়ার জন্য দুনিয়ার কত মানুষের টিটকারি সহ্য করছে কত বন্ধুদের কত টিপি সহ্য করছে কত প্রতিবাসীর কত কিছুই না সহ্য করছে এই মাওলাকে পাওয়ার জন্য আমার স্ত্রী বেদার হইয়া গেছে আল্লাহ তুমি মাফ করিয়া আল্লাহ তুমি কবল করিয়া দাও এ যুবক মা বাবার কি নিয়ে করিয়া নাও কেয়া মতের মত আল্লাহবাকের মোমেন্ট বান্ধবাদের উঠবে তাদের এত ইজাত তাদের সম্মান তাদের আমল নাম ডাইন হাতে পড়িয়া যাবে আল্লা কাবে বোখারি শরীফের মধ্যে রবায়া দর্শন ফরমান এক পেয়ালা হাউসে কাউসারের পানি পান করলে পঞ্চাশ হাজার বছরের মধ্যে পানির পাশাল লাগবে আল্লাহ তুমি কবল করিয়া না কোনদিন বয়ান করিয়াও শেষ করতে পারবে না রে বা এরপরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পুলসরাত পাড়ি করিয়া দিয়ে আমার মাওলার চানাতে চলিয়া যাবে আল্লাহ তুমি করিয়া কিন্তু একজন মুসলমান কিভাবে নামাজ করে রে বাবা আমার তো বুঝে আসে না আজকে নামাজ না পড়িয়া থাকা তোমার মালিক বারবার ডাক হাইয়া চালা গোলাময় আমার মালিক কত ডাকে ডাকে আয় গোলাম না বাজলার জন্য কিন্তু তোমার মাওলার গোলামী করল না মাওলার হুকুম বানতে পারো না রে গাদা আমার মাওলায় ডাক দিল বন্ধা তুই রোজা তুমি রোজাও রাখতে পারলাম আমার মাওলায় বন্ধা তুই পর্দা পর্দার মানতে পারল না আমার মাউলায় ডাক দিয়ে বলে বন্ধা তুই সুদ খাইস না ঘুষ খাই না বন্ধা তুই গুনার কামের কাছেও যাইস না কিন্তু তোমাকে যতই মাওলায় ডাকা ডাকে তুমি তো মাওলার ডাকে সারা দাও না পারমান খবরদার যখন আসবে তোমার বাবা এ না পার হারাম করার দলেরা শুনাইয়া রাখলাম মানবা না মানে তুমি বুঝবার তোমার মাওলায় বুঝবে না পারথ বাঁচবে ইমান যখন মৃত্যু আসার খেয়া করিয়া যাবেন আল্লাহ ফখর ফেরেস্তর এই না জাহান এই নাফারমান নামাজ খাজা করিয়া রোজা সাদি দিয়া কাটিয়া সৌদ ঘুস কাইয়া মধ্যে দুনিয়ার ক্ষমতা নিয়া খবরদার জাহান নাম খানার না দেখাই কবজ করিস না দরজা বলি টাস করিয়া খুলিয়া গেছে জাহার আগুন দাও দাও দাও দাও আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা কি বলবো আল্লাহ আল্লাহ কি অবস্থায় নিতে হবে জানা নাই খবরদার মাওনাকে নিয়া কেউ মাওলার কবরে যায় তুমি মাফ দাও বাবারের মৃত্যু মারা তো অজাত সাত রা তুল নিল হক কষ্ট কোন কালামে পাকের মধ্যে বুঝতে কি অবস্থা হয়েছে খবর নাই খবর নয় কিছু নয় আমার মা বাবা আল্লাহ বলেন বড় লোকদের কবরের আজাব গরিবের দের সত্তর গুণ বেশি অনুভব হবে যখন কবরের মধ্যে আজাব শুরু হইয়া যাবে আর দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তির কথা যখন মনে পড়বে আমার রুমের অবস্থা এরকম ছিল আমার খানের অবস্থা এরকম ছিল আমার এত গুণাম ছিল আমার এত কর্মচারী ছিল আমার এত সম্মান ছিল যখন দুনিয়ার কথা মনে পড়বে আর কবরে আসাবের অবস্থা দেখবে তখন ওই আঘাত তার কাছে এত বেশি মনে হইবে যা সত্য গুণের চেয়ে বেশি মনে হবে বাবা রে বড় লোকের দলেরা এ আমার বড় লোক দলেরা আমার পর দলের মাও আজকে খালি পায়ে হাঁটতে পারি না পায়ের মধ্যে ব্যথা লাগে আজকে সোটটা একটা কাটা আগা সহ্য করতে পাই না আজকে একটা ছোট গ্রামীণ মশার কামরের থেকে বাঁচার জন্য কত গোলপ জ্বালাইলাম কত মারলাম কতই না মশারি টানাইলাম আর খোদা না খাস্তা যদি কমরের মধ্যে নিরানব্বই সাপে কামড় শুরু হইয়া যা যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যা তুমি মাফ করিয়া দাও আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ বুঝ দিয়া দাও বাবারে রে বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই আল্লাহ কিনারা দোয়া করা শুরু করলেন কিন্তু যতই দোয়া করেন দোয়া কবুল হয় না আল্লাহ ডাক দিয়া আমার হাবিব যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত বলুন আমার ছেলের কবর আল্লাহ হাবিব বলেন তোমার ছেলের আজাব হইতে আছে তুমি তাকে মাফ করিয়া দাও মহিলা বলতেছি রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমার ছেলের আজাব হইতে আছে মা আদায় করতে আছে। মহিলা বলছে হাবিবল্লা ঘটনা শোনেন এই বাচ্চা যখন আমার গর্বের মধ্যে ছিল তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই ছেলের জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাইয়া আমার জৈ বোনটাকে আমি ধ্বংস করিয়া ফলাই করিয়া ফলাই। ইয়া রসুলাল আস্তে আস্তে বড় হইয়াছে তার চেহারার দিকে আমি তাকাইয়া দেখি যখন ছেলে বড় হইল আমি তাকে বিবাহ করাইলাম বিবাহ করাবার পরে ছেলে এখন আমার কথা শুনে না তার স্ত্রী যা বলে তাই সে শুনে ইয় রসুল্লাহ একদিন কি যেন তার স্ত্রী তার কানে দুনিয়ার মধ্যে আমার ছেলেকে আজাব দিলে আমি সহ্য করতে পারবো না কিন্তু কবরে নিয়ে আমার ছেলেকে তুমি সারিও না আপনার সাহাবিও আসত আমার দোয়া মাওলায় কবুল করছে নির জনমাও শুক্রিয়া আদায় আল্লাহ করবে শুরু করছে দেখার সাথে সাথে আল্লাহ বলিয়া ইয়ারুসোলা আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম মাফ করিয়া দিলাম ইয়ারুসোল্লাহ ইয়া আজাব তো কেউ সহ্য করতে পারে না আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া হইছে তার উপরে সহ্য করতে পারে না বাবার এমন কোনো হাদিসের কেতাব দেয় হাদিসের কেতাবের মধ্যে কবর আজাব বয়ান নয় এমন কোনো হাদিসের কিতাব দেয় যে হাদিসের কেতাবের মধ্যে কবর আজ রে বাবা আকলান্নবীক নিজে কবরা যাব দেখতেন বোখারির মধ্যে রওয়ায়ত আছে আল্লাহ রে আজাবুল তবরে হক তুর কবরা যাব শব্দ কোনো সন্দেহ নাই এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে রে বাবা এরপরে আল্লাপাটা আমাদের আল্লাপা কালাম ইয়ারা কুল্লু মুর দিয়া আর দা দাউ কুল্লু দা দি হাম হামলা মত না সুকার গর্ববর্তী মা কি আমাকে আজামের অবস্থা দেখিয়া তার বাচ্চাকে প্রস করিয়া পালাইবে মানুষগুলি বেহু বেহুস মনে পান করছে কিন্তু আল্লাহ করে আল্লাহ তুমি মাফ করিয়া দা মামার খুব মারাত্মক অবস্থা আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবা আজকের দুনিয়ার থেকে সূর্য নয় কুড়ি তিরিশ লক্ষ দূরে এই কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থেকে গরমের দিনে সূর্য যখন গরম করে সূর্যের গরমে দুই তিন ফিট পুকুরের পানি গরমের চালের হয়ে ফালাইয়া দিলে এক ঘন্টা মানে সে মারা যাবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া পানি যুক্ত দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি গরম হইয়া যাইতে পারে রাস্তার পিস গলিয়া যাইতে পারে মানুষ মারা যাইতে পারে আল্লাফক এক আধ দশক মাথায় রূপ বুকে ফালাইয়া দিয়া আল্লাফাক বাবার সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া যায় মা কেমন সূর্য হুকুম পাই এমন ভাবে গরম করবে সূর্যের গরমে মলিয়া গলিয়া পড়তে থাকবে বাপরে সহ্য করতে পারবি ওই রান্নামের সূর্যেরা যাবে এক থেকে সহ্য করতে পারবো আল্লাহ তুমি করিয়া জাহান নামকে হুকুম করে দেয় ফেরেস হুকুম করে ফেরেস তারা জাহান নামে আগুন জ্বালাইতে থাকো আল্লাহ তুমি মাফ করিয়া দাও জাহান নামে আগুন এক বছর পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে তাও দিতে দিতে দিতে দিতে আমি মাওলার সূর্য আমি মাওলার চন্দ্র আমার মাওলার স্বামী আমি মাওলার সৃষ্টি করছি আমার এত মেয়েমাত আমার হুকুম মানে না তাদের জন্য আগুনে হবে না আগুনকে আবার থাক আবার এক হাজার বছর বুঝে আগু জ্বালাইতে জ্বালাইতে হাতটা আগুন একেবারে একটা মুরগি জবাই দিয়ে ফলাইছে মুরগিটা কত লাফালেফে করছে খা বন্ধা খামি তোদের জন্য হালাল করছে একটা গরুকে বান জবাই দিয়া ফেলাইছে গরুটা কত লাত্তি করছে খা বন্ধা খা বন্ধা খাতে তোর আমি হালাল করছি আমার এত নিমাত আমার হুকুম মানে নাই এই আগুনে হবে না আগুন কে আবারও জ্বালাইতে থাকো আবার আগুন বছর কামে আমাবস্যা অন্ধকার হইয়া গেছে আগুনের মধ্যে জোশ মারতে আসে এক একটা জাহান আর একটা জাহান্নকে খাইয়া ফলাইতে আছে বাপারে সহ্য করতে পারবি বাবারে কেউ যদি বলতে পারে আর পাও দল নিয়ে আমি আর গুনার কাজ করব না বাবা খোদার পছন্দ করে বলতে আছি সবার সামনে তোমার এক সময় পায়ে ধরতে রাজি বাবা তারপর গুনার কামের কাছেও যাইও না বলতে পারো হুজুর গুনার কাজ আমি আমি যাব ব্যস্ত কেন কেন আমার চান বাবা তুমি কোন যাও। আর যদি দেখো পুকুরের পানে কোন একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে তুমি বাচ্চাকে চেনো অতবার নাই চেন তুমি যদি মানুষ ওই অত বাচ্চাকে পুকুরের ওপরে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন ওই বাচ্চাকে পানিতে সাথে খেলতে আসা বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাত্তি দাও কামড় দাও গালি দাও পরে বাচ্চা পানির সাথে খেলতে খেলতে খেলতে খেলতে হঠাৎ পানি মধ্যে পড়ে যা যাও আর তোমার সঙ্গে পানির থেকে উঠবে এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান নামে কিনারায় বসিয়া খেলা করতে আছে। আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত আছে। আল্লাহ না করুক আল্লাহ না করোক না করুক এই খেলা করা অবস্থা নাচানাচি করা অবস্থা হঠাৎ যদি পিছন দিকে ধাক্কা দিয়া বলি উল্টে ঘুমা জাহার্নামিয়া যাবো রে বাবা আর তোমরা সজে জাহান্নাম থেকে উঠ বাবারে তোমরা আমাদের কত গালি দাও কত রাজাকার কত আলব কত ধর্ম ব্যবসায়ী কত টিটকারি কত টিপি না আমাদের দৌড়াই তোমরা যতই ভাঙো ততই দৌড়াই যতই ভাঙো ততই দৌড়াই আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফের বাবা ফের কিন্তু কেন ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নকশা এবং শেতাল লাগিয়া রয়েছে এই নকশে এবং শাহতান থেকে ফেরার জন্য যেকোনো একজন পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে সুন্নাত আলহামদুল্লা সুন্নাথ মাফে মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আসেন না ধরতে আছে কলব ন চোখে পানি আসতে আসে তুমি যার কাছে গিয়া পারো গুণার কাম সার নাকেরা মন ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইয়া যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা আমার জন্য দোয়াছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলাগুলি বাদিয়া। মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তো দেয় আল্লাহ ও পর্দার মা বনারা দুই হাত মা ওনার দরে কান্দ আর মা কাছে মার্চা কান্না না মনের বুঝরে মন একদিন এই দর যদি দরজা দিয়ে নতুন বৌষ ছিলা রেমন কত মেয়েলকে সর্বত থামাইছে কত মেয়েলো করছে আমার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর মেয়ে কেনবে পরিমন্ত্রমাপ তো আর দিব আল্লাহ আল্লাহ কত আলে মূলাম দিকে নিয়ে হাত তুললাম রে বাউলান আল্লাহ কত সাদা দাঁড়িয়ে কিনে হাত ধরলাম না আল্লাহ কত জাকি শাহিনাদের কে এখন তুমি মরছ যান করছো তোমার খাস বন্ধু হাত ধরলাম আল্লাহ আমি তো গুণাকার আমার দিকে না তাকাইয়া তোমার যে বন্দার হাত পছন্দ হয় তার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাবার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া বলাইছি আল্লাহ কেউ রোজা সারিয়া দিছি আল্লাহ কেউ আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান ফের দশের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও আল্লাহামার সুব বাবা থেকে কবুল করিয়া না কবুল করিয়াও আল্লাহ বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ থেকে কবুল করিয়া নাও আল্লাহাম হাত তুললাম জানিন এক মা নাই জানি না কার বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানা নাই আল্লাহ ভাই নাই বন্ধু নাই যত মোহামেন মোহমনাদাও মা দাদা সহ তাম দুনিয়ার মা শেখ জান্নাত বলন্দ করে দাও আমাদের আহ তোমার খাস গোলাম বান্দি সে কবুল করে নাও বসেন কে উচ্চন আমরা প্রত্যেকে পড়তে গাছে ডাইন হাত লাগাই বসি বসেন আমরা প্রত্যেকে পড়তে গাছে ডাইন হাত লাগাই বসি আমরা সবাই তো করি আমরা প্রত্যেকে পড়তে গাছ ডাইন হাত লাগাই বসি আমরা সবাই করি পর্দালে মা আপনারা নিহাদ করেন মোহাম্মদদের সাথে তোবা করতে আসি এই তাদের যাদের বায়া ধনিয় নিয়াত তারা নিহত করেন মরি ধুয়ে গেলাম আর যাদের মরিধন নিয়াত নাই তারা নিহত করেন গুনার থেকে তা করলাম আল্লাহ প্রত্যেকে ন্যাক নিয়াদ কে কবুল করে নেবেন সবাই আমার সাথে তো বায়না সেই তনিম সমিল্লা রহমান রহিম আশদ আল্লাহ ইউদ শারিক হ তবা কিয়নে সুতো সুড়ি কামে আল্লা তো কবুল কয় মাইনে তোরিকা সিসিয়া সাবরিয়া কাদিয়া নকশমন্দিয়া মুজ দাদিয়াকে ফকীর সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম খলিফা শাইফুনা মুরশুনা মনোহাম জনা হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম এখন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করে উঠেন না একটা কথা শোনেন শোনেন Allah